আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হল জিহ্বার রোজা রোজা রাখার ক্ষেত্রে পেট বা গোপনাঙ্গকে আকাঙ্ক্ষুক্ত রাখতে তো হবেই সাথে সাথে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় যেমন জিহ্বা অর্থাৎ মুখের জবানকে সংযত রাখা রমাদান নামের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি কোর্স হলো মিথ্যা থেকে বিরত থাকা জুলুম থেকে কিবত ও কুচ্ছা থেকে দূরে থাকা এরকম অনেকগুলো আছে যা আমাদের জবানের সাথে সম্পর্কিত আজকে সেসব নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্ল আলহ্লাম একটি হাদিসে বলেছেন শুধুমাত্র খাদ্য গ্রহণ বা পান করা থেকে বিরত থাকার নাম সম নয় বরং সাউম হল ফালতু এবং অর্থহীন কথাবার্তা থেকে বিরত থাকা এগুলো সিয়ামের অন্তর্ভুক্ত একটি হাদিস আমরা সবাই জানি তা হলো কেউ যদি আপনাকে অবস্থায় গালি দেয় নির্বোধের মতো আচরণ করে তখন আপনি বলবেন ইন্নি সয় মুন অর্থাৎ আমি রোজাদার বা আমি সাওম পালন করছি বুখারি শরীফে হাদিসটি এসেছে সেখানে ইন্নি সয় মুন কথাটি এসেছে দুইবার আমি রোজাদার আমি রোজাদার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 হাদিসগুলোকে সেভাবে বুঝতে হবে যেভাবে বোঝা উচিত আলিমরা এই হাদিসগুলো নিয়ে আলোচনা করেছেন সত্যি বলতে এই ধরনের হাদিসের ব্যাখ্যায় হাম্বালি সাফি এবং সবগুলো তবে ব্যতিক্রম হলো জাহিরা জাহিরিরা এই হাদিসগুলোর অতিমাত্রায় বাহ্যিক অর্থ গ্রহণ করে এবং খুব আক্ষরিকভাবে হাদিসগুলোর অর্থ নেয় অন্য মাঝহাবগুলোর মতে এই হাদিসের অর্থ হচ্ছে সিয়াম পালন করেও কেউ যদি কিবত বা মিথ্যা কথা বলে তাহলে সিএম আজর অর্থাৎ পুরস্কার থেকে বঞ্চিত হবে কিন্তু সিয়াম ভঙ্গ হবে না আর খারাপ কাজের জন্য গুণাহত সে লাভ করবেই সাথে সিএমের সব থেকে বঞ্চিত হবে ইমা মাহমদ রহিমাহুল্লা বলেন যদি আড্ডাবাজিয়ার কিবতের কারণে সিয়াম ভেঙে যেত তাহলে আমাদের কারোরই সিয়াম হতো না বাজে কথা বলা মিথ্যা বলা উৎসা রটানো এবং পরনিন্দা করা যদি সারা বছর জুড়ে নিষিদ্ধ হয়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 তেমনি গুনাহের জন্য শাস্তি ও সাধারণ কোনো দিনে যদি আপনি নিজের জবান সংযত না রাখেন তাহলে তো গুণাহ হবেই কিন্তু রমাদানে এই গুণাহ হবে আরো বেশি কারণ পবিত্র মাসে আপনি গুনাহগুলো করছেন শুধু তাই নয় রমাদানে কিয়াম সলাৎ ও ইবাদতের জন্য যেই কঠোর পরিশ্রম আপনি করছেন সেগুলো ভেসতে যাবে এই গুণাহের কারণে এই কারণে রমাদানে জিহবাকে সংযম করার ব্যাপারে বেশি গুরুত্ব দেয়া হয় যারা বলেন আমি তো মিথ্যা বলে রোজা নষ্ট করেছি পুরস্কার লাভের আশা নেই তাহলে খেতে আর পান করতে কী সমস্যা তাদের উদ্দেশ্য জবাব হল আপনি জবান সংযম না করে একে তো গুণাহ করছেন সাওমের ইবাদাতের পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছেন আর এখন যদি সাওমটাই ভেঙে ফেলেন তাহলে সবচেয়ে বড় গুণাহ করে ফেলবেন সেটা হল সাওম ভাঙার গুণাহ এই ধরনের হাদিস থেকে আমাদের শিক্ষা হল নিজের জবান সংযত না করা হলে আমাদের কর্ম ও পরিশ্রম দুটোই বিফলে যাবে আমাদের আমল নিয়ে এমনিতেই আমরা ঝুঁকির মধ্যে আছি রমাদান হলো একটা ক্যাম্পিং এর মতো এই ক্যাম্পিং থেকে আমরা না খেয়ে থাকা আসলে এটা সত্য সাওমের সবচেয়ে বড় সৌন্দর্য হল এই ইবাদতটি দিন ধরে করা হয় সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি এর মধ্যে ঘুমিয়ে থাকলেও পুরস্কার পাবেন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 मिथ्याचार गिब अपवाद देया मानहानी गाली देथ्या मुस्लिम दे दोषारोपी चित चेचामेचिरा मध्य अंतर्भुक्त रमादनेसा उचित नये विषयगुलर प्रत्येक आलदा भावे आलोचना कर सूझ आिहब्बा एक टुकड़ा छोट मांसम क्यू अने विपद देखे आते देहर यह छोट्ट अंगटी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 উমার রিয়া আনহু বলেছেন একবার আমি আবু বাকরিক রাজি আল্লাহ আনহুর কাছে গিয়ে দেখলাম তিনি জিহ্বা ধরে রেখেছেন আর বলছেন এই জিহ্বাই আমাকে ধ্বংস করেছে ভেবে দেখুন আবু বকর হলেন সেই ব্যক্তি যিনি জবান দিয়ে রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে সমর্থন যুগিয়েছেন। আর তিনি বলছেন এই কথা আবু বকর হলেন সেই ব্যক্তি যাকে জান্নাতের আটটি দরজার প্রত্যেকটি দিয়ে ডাকা হবে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 টুইটার ফেসবুক কিংবা ইন্টারনেট ফোরামে এই বিষয়গুলো অনেক বাজে রূপ ধারণ করে অনেকেই ভাবতে পারে এ আর এমন কি কিন্তু এগুলোর জন্য কেউ তো জানছে না আমি কে অথচ আল্লাহ বলেছেন সে কি জানে না আল্লাহ দেখছে সে যা করে সুরা আলাক আয়াত চোদ্দ যারা এমনটা ভাবে তারা কি জানে না কোরআনে কি আছে তারা কি জানে না আল্লাহ সব দেখছেন সেদিন তোমাদেরকে প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না সুরা আল হক আয়াত আঠারো সেদিন আপনার কোনো কিছুই গোপন থাকবে না এখন হয়তো আপনি নিজেকে গোপন করতে পারছেন কিন্তু কেয়ামতের দিন আপনার সব কিছু প্রকাশ হয়ে যাবে তাদের কার্যক্রমের হিসাব রাখা হবে এবং সে সম্পর্কে তাদের জিজ্ঞাসিত করা হবে সুরাফ আয়াত উনিশ জবানের মাধ্যমে হোক কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে হোক টুইটারে অথবা ফেসবুকে এগুলোর মধ্যে কোনো তফাত নেই গিবত গিবতে মিথ্যাচার মিথ্যাচারী সেটা যেখানেই হোক যেভাবেই হোক এগুলো সবকিছুর জন্যই আপনাকে হিসাব দিতে হবে আমাদের হৃদয় সচেতনতা এবং আল্লাহর ভয় তৈরি করার জন্যই রমাদানের আগমন অল্প কিছুদিনই বাকি আছে তবে তা এখনো শেষ হয়ে যায়নি এখন থেকে চেষ্টা করে দেখুন না এবং চালিয়ে যান রমাদানের শেষ পর্যন্ত প্রতি রাতে ঘুমানোর আগে হিসাব করে দেখুন আপনার সেই দিনটিতে জিত দ্বারা কি কি নিষিদ্ধ কাজ আপনি করেছেন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 আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভিতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার গৃবাস্থিত ধ থেকেও অধিক নিকটবর্তী যখন দুই ফেরেস তার ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে সুরা কফ আয়াত সতেরো এবং আঠারো এই কথা বলবেন না যে আমি আসলে নিজের মনের কথা চেপে রাখতে চাইনি গোপন রাখতে চাইনি তাই যা মনে আছে তা প্রকাশ করে দিয়েছি না এই যুক্তি সঠিক নয়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 जे। बच्छर पार जावार चुना आमी नेक अनुतप्त छह सेोचनाक अमल करल्ला से दिन बला कथागुलर क्षमा चाहु सैयद्लम आल्मुल्ला